ঈসা ইবনু তাহমান রহমাতুল্লা আলাহী হতে বর্ণিত তিনি বলেন আনাস রজিয়াল্লাহ তু আল্লাহ দুটি পশমবিহীন পুরানো চপ্পল বের করলেন যাতে দুটি ফিতা লাগানো ছিল সাবিত বুনানি রহমাতুল্লা আলাইহি, পরে আনাস রাজি আলাহু তু হতে এর বর্ণনা করেছেন যে এ দুটি নবী সাল্লাহলাম এর পাদুকা ছিল